আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আহমতুল দর্শক মন্ডলী পূর্বের শেষনে আমরা আলোচনা করছিলাম ভালো মৃত্যুর কিছু লক্ষণ ফুটে ওঠে। কিছু কিছু সিচুয়েশন আছে কিছু কিছু পরিবেশ কিছু কিছু কারণ ভালো মৃত্যুর লক্ষণ হিসাবে বিবেচনা করা যেতে পারে তার মধ্যে অন্যতম একটা ভালো মৃত্যু হওয়ার লক্ষণ হতে পারে সেটা হচ্ছে কোনো মহিলা যখন সন্তান প্রসবকালীন বা তার পরে তার ইন্তিকাল হয় সন্তান প্রসবের কারণে ইন্তিকাল হলে সন্তান প্রসবের ব্যাপারে যে মৃত্যু হলে এটা যে ভালো মৃত্যু এ বিষয়ে একটি হাদিস এসেছে রসুল্লাহ সাল্লা সাদ করেছেন আল কাতলুফিসা তাদের এসেছে গ্রহণযোগ্য বলে অনেক মহাদেশিন মনে করেছেন সেটা হচ্ছে আল্লাহ রাস্তায় কেউ যদি কতল হয়ে যায় এটা যেমন শাহাদাত হয়ে যায় যারা সন্তান প্রসবকালীন অবস্থায় মৃত্যুবরণ করেন এটাও তাদের শাহাদাত হিসাবে পরিগণিত হয় আর যারা ডুবন্ত অবস্থায় ডুবে মরে সেটাও শাহাদাতের মর্যাদা পায় আর প্যাটের অসুখের কারণে ইন্তেকাল করলে এটাও শাহাদাত হিসাবে ধরা হয় হাল্লা রাস্তায় কতনটা হচ্ছে হাকি কি আমরা যেটা বলেছি রিয়েল শাহাদা বাকিগুলো হচ্ছে আল্লাহ তালা সেগুলোকে মর্যাদা দান করেন এগুলোকে হকমি শাহাদা বলা হয় ফিস তফিস সাবিল আনিল মাল নিজের মালকে চোর ডাকাতের হাত থেকে রক্ষা করার জন্য সম্পদকে পাহারা দিতে গিয়ে যদি কারো ইন্তিকাল হয় তার হাতে কতল হয়ে যায় তাহলে এটাও শাহাদাতের মর্যাদা পায় নিজের ইজ্জত সম্মানকে বাঁচাতে গিয়ে অথবা পরিবারের ইজ্জত সম্মানকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতিকাদের হাত থেকে কেউ যদি মৃত্যুবরণ করেন তাহলে এটা শাহাদাতের মর্যাদা পায় আর নিজের জীবনকে বাঁচাতে গিয়েও যদি কেউ মরে যায় ফাইট করে নিজের জীবনকে বাঁচাতে গিয়ে সংগ্রাম করে মরে যায় এটাও শাহাদতের মর্যাদা পায় এই ব্যাপারে যে হাদিস আছে সেটা আবু দাউদে এসেছে এবং তীর মিজিতে রসৌল্লা সাল্লা আসমে সাদ করেন মান কুতলা দুনা আহি ফাহুয়া শাহিদ যে ব্যক্তি নিজের মালকে রক্ষা করতে গিয়ে প্রাণ দিল সে ব্যক্তি শহীদ অমান কুতলা দুনা আহ লিহি ফাহুয়া শাহিদ নিজের পরিবারকে রক্ষা করতে গিয়ে তাদের ইজ্জত আবরু রক্ষা করতে গিয়ে যে ব্যক্তি জীবন দিয়েছে সেও শহীদ অমান কুতলা দুহি ফাহুয়া শাহিদ নিজের দিনকে রক্ষা করতে গিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করে নিয়েছে তার মৃত্যু হয়ে গেছে সে ব্যক্তিও শাহিদ অমান কুতলা দুনা না দামিহি ফাহুয়া শাহিদ যে ব্যক্তি নিজের যান রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিপন্ন হয়ে গেছে চলে গেছে নিজে যানকে ডিফেন্স করতে গিয়ে মারা গেছে সেও শাহাদাতের মর্যাদা পাবে এরপরে ফিল বাহার অর্থাৎ সমুদ্র ভ্রমণে গিয়ে যেমন আগে জামানায় নৌকা ভ্রমণ বা সমুদ্রে পাড়ি দিত জাহাজে করে আর সমুদ্রে পাড়ি দিতে জাহাজে তখন কিন্তু খুব মাথা ঘুরাতো মাথা ঘুরায় যেটা সমুদ্রের সফর করলে সাগর পারে দিলে নৌকা উঠলেও কারা কারে একটু মাথা ঘুরানির ভাব হয় কি না এক্সপেরিয়েন্স করেছেন নৌকা উঠেছেন কেউ আপনারা উঠেছেন নৌকায় একটু মাথা ঘুরায় স্লাইটলি হ্যাঁ যারা এটা উঠার অভিজ্ঞতা হয়েছে তারা ট্যার পেয়েছে, তারা বুঝেন যারা উঠেনি তারা বুঝবেন না আমারও ছোটো কালে নৌকা উঠার অনেক সুযোগ হয়েছে মাথা ঘুরাতে যখন আমি জাহাজে উঠেছি সেই পরে উঠেছি তখনও একটু একটু মাথা ঘুরায় তো এই মাথা ঘুরানোটা যদি বেশ বেড়ে যায় ওই ব্যক্তিকে বলা হয় মা এদ আরবিতে যে সমুদ্র ভ্রমণের কারণে মাথা ঘুরানোর রোগ হয়েছে ওই অবস্থায় যদি মারা যায় বেশি বেড়ে গিয়ে তাহলে এর বিষয়ে তারও ফজিলত আছে যে তার মৃত্যুটাও ভালো মৃত্যু বলে নবী করিম সাল্লা হাদিসে বলেছেন উম্মে হারাম রাজি আলাহু আনহা হাদিসে বলেছেন আর জীবনীতে হয়েছে আবু দাউদে উম্ম হারাম রাজি আল্লাহু আনহা বলেন যে রসুল্লাহ সাল্লাম সাদ করেছেন আলমাঈদ ফিল বাহারে আল্লাদি ইউসিবহু আল কাই আজর শাহিদ অলগারিক ও লাহ আজরু শাহিদাই সমুদ্র সফর করতে গিয়ে যে ব্যক্তির মাথা ঘরণ রোগ উঠলো এবং ভূমি করতে করতে ওই রোগেই মারা গেল সেই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে শাহাদাতের খাওয়াব পাবে আর যে ব্যক্তি সমুদ্র সফর করতে গিয়ে সমুদ্রে ডুবে মরে গেল জাহাজ উল্টে বা ডুবে গিয়ে সেই ব্যক্তিকে দুই জন শহীদের সবাব দেওয়া হবে মুসলমানের জন্য মৃত্যুর মধ্যেও লাভ আছে তবে তাই বলে কে বলে মৃত্যুর মধ্যে ঝাঁপ দেবে না নিজের ইচ্ছায় আল্লাহ তালার হুকুমে যদি পড়ে যায় তখন তার জন্য ক্ষতি নেই কিন্তু বাচ্চার উপায় থাকলে বাচ্চার চেষ্টা করতে হবে আমার যান রক্ষা করার জন্য চেষ্টা করা এটা একটা বড় ফরজ ওইটা তরক করার গুণা হয়ে যাবে তা না করা হলে উম হারাম রাজিয়াল্লাহু আনহা এই সাহাবিয়া মহিলা সাহাবি ওনার অনেক ফজুলত আছে ওনার প্রসঙ্গে যেহেতু আসলো যে একটা কথা না বলেই নয় নবী করিম সাল্লাহ আসালাম মাঝে মধ্যে ওনার ঘরে খাওয়া দাওয়া করতে যেতেন একটু সম্পর্ক ছিল আত্মীয়তার সম্পর্ক সম্ভব ছিল ওনার সাথে তো একদিন খাওয়া দাওয়া করেছেন হারাম রাজিয়াল আনা খাওয়া দাওয়া করে দিয়েছেন রসুল একটু কায়রুলছেন আর মুসকি হেসে ঘুম ভেঙে গেছে তো তিনি বলেন্লাহ আপনি একটু ঘুমালেন আর হাসি দিয়ে ঘুম ভেঙে গেল ব্যাপার কি ফলে আমি দেখলাম আমার উম্মতের একটা দল নৌ সফরে গিয়ে তারা কবরস যেটাকে সাইপ্রাস দ্বীপ বলা হয় দ্বীপপুঞ্জ সাইপ্রাস দ্বীপ দখল করতে আমার উন্মতের যে দল যাবে তারা সবাই জান্নাতে চলে যাবে তারা জান্নাতি হবে তিনি দোয়া করলেন না আপনিও আমাকে দোয়া করেন আমি তাদের অন্তর্ভুক্ত হতে চাই তিনি বলেন ইনশাল্লাহ তোমাকে তহফিদ দেবে আবার তিনি চোখ বন্ধ করলেন আবার একটু মুসকি হেঁসে দিয়ে ঘুম ভাঙে গেল তিনি জিজ্ঞেস করলেন ইয়ারাসুল্লাহ আবার আপনার মুসকি হেসে দিয়ে ঘুম ভাঙলেন কারণ কি যে আমার উম্মর যারা রোম দখল করবে মানে ইস্তাম্বুল তুরস্ক এরিয়া আল্লাহ তালা তাদেরকেও বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ আল্লাহতলা তাদেরকে জান্নাতে বানাবেন এ আর আল্লাহ আপনি আমার জন্য দোয়া করে আমি তাদের অন্তর্ভুক্ত হই তিনি ওনার জন্য আর দোয়া করলেন না কারণ হচ্ছে উম্মে হারাম পরবর্তী পর্যায়ে যখন তিনি কোবরসের সাইপ্রাসের সফরে যান মাবিয়া রাজিয়াল আনহু সমুদ্র সফরে নৌবহর তৈরি করেন করে সাহাবিদের এক দল সেখানে পাঠান ওই দলের মধ্যে হারাম রাজিয়াল আনহা ছিলেন তিনি সাইপ্রাসে যান ওই দ্বীপের মধ্যে বহুদূর দূর ভৌমিত্য সাগরের মাঝখানি দ্বীপটা সেখানে গিয়ে কোন কোন রেওয়য়েতে বর্ণনা আসে যে তিনি যাওয়ার পথে কোন কোন রেওয়ায়তে আসার পথে তিনি উটের বা ঘোড়ার বা যে যানোয়ার ব্যবহার করেছেন বা খর যেটাই হোক তার আল্লাহ ওনাকে একটার জন্যই কবুল করেছেন দ্বিতীয়টা তো সম্ভব এবং সাহায্য ইন্তিকাল হয়ে গেছে বা ওনার এখানে ইন্তিকাল হয়ে গেছে আমরা আমাদের বিষয়ের দিকে ফেরত তাহলে সমুদ্র ভ্রমণে যে বমি হয় মাথা ঘুরায় ওই কারণে মৃত্যুবরণ করলে সেটা হচ্ছে ফজিরাতের মর্যাদা সেখানে পাওয়া যায় এক ধরনের শহীদ আর যে ব্যক্তি সমুদ্রে ডুবে মারা যায় সে ব্যক্তিকে আল্লাহ তারা দুই শহীদের সহাব দান করে সতেরো নম্বরে মান কামা ইলা ইমামিন জা এর ফা মারাহুবিন মাফ ফাঁকাতালাহু কোনো ব্যক্তি যদি কোন অন্যায় ডিকটেটর এক জালিম শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করে তাকে দিকে মা্বান করে মুনকার থেকে সরে আসতে বলে আর জালিম শাসক তাকে হত্যা করে ফেলে এই ব্যক্তি ও শাহাদ মর্যাদা পাবে এ ব্যাপারে হাদিজ মুসাদ হাকিমে হাদিস এসেছে হাদিস হাসান সৈয়দ সুহাদ আব্দুল মুহীদদের সরদার হচ্ছেন হামনা আব্দুল বরণ করেন যার কলিজাকে বের করে চিবিয়ে নিয়েছে হিন্দ আবু সুবি স্ত্রী আর ওরাদ ইমামিন যে ব্যক্তি একজন জালিম শাসকের পাশে গিয়ে সামনে গিয়ে দাঁড়ালো আমার তাকে আমর বিল মারুফ নাহিয় মুনকার ভালো কাজের আদেশ দিল মুনকার কাছ থেকে দূরে থাকতে নসিহাত করলো আর জালিম শাসক তাকে হত্যা করে ফেললো এই ব্যক্তি আল্লাহ আল্লাহতালার কাছে শুধু শহীদ না শহীদদের মধ্যে একদম লিডারশিপ পর্যায়ে শহীদ হবে খুব উঁচু সম্মান সম্পন্ন শাহাদত তিনি অর্জন করলেন এ ব্যাপারে আরেকটা হাজির আছে যে সবচেয়ে উত্তম জেহাদ হচ্ছে জালিম শাসকের সামনে উত্তম কথা বলা ন্যায় কথা বলে তাকে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 रसुल सल्लामे रेखे जावा श्रवण रियाल थकून देखाजी आज सन्दा छटाय सम्प्रचार दोपुर बारोटाय बांगे पीस टी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 শৃঙ্খলার ব্যবস্থা করেছে করেছেন আলোচনা এখানে চলে আসতে পারে সকল সৃষ্টি জগতের মালিক যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ময়দানে শাহাদত বরণ করেন যার কলিজাকে বের করে চিবিয়ে দাঁত দিয়ে চিবিয়ে কামড়িয়ে প্রতিশোধ নিয়েছে হিন্দ আবু স্ত্রী আর ওরাদামাঈলা ইমামিন জা এর যে ব্যক্তি একজন জালিম শাসকের পাশে গিয়ে সামনে গিয়ে দাঁড়ালো আমার আহ নাহা আহ তাকে আমরবিল মারুফ নাহ মুনকার ভালো কাজের আদেশ দিল মুনকার কাছ থেকে দূরে থাকতে নসিহত করলো আর জালিম শাসক তাকে হত্যা করে ফেলল এই ব্যক্তি আল্লাহ তারা কাছে শুধু শহীদ না শহীদদের মধ্যে একদম লিডারশিপ পর্যায়ে শহীদ হবে খুব উঁচু সম্মান সম্পন্ন শাহাদত তিনি অর্জন করলেন আর আমরা জানার চেষ্টা করেছি কোন কোন মৃত্যুগুলো একটি ভালো মৃত্যু হিসাবে আল্লাহ তালা গ্রহণ করেন এবং সেই ব্যক্তির জন্য অনেক পুরস্কার আছে শাহাদাতের মর্যাদা কবর আজাব মাপ এগুলো এক এক ব্যক্তির জন্য এক এক ধরনের ভালো ভালো পুরস্কারের কথা এসেছে এই ধারাবাহিকতায় এখন আমরা যেটা শুনবো সেটা হচ্ছে আঠারো নম্বরে মানসা আল্লাহ শাহাদা বিশেদিন যে ব্যক্তি অন্তরে শাহাদাতের তামান্না করেছে প্র্যাকটিক্যালি শহীদ হয়নি তবু এই সৎ তামান্না করে দিলের মধ্যে লালন করে করে ওই অবস্থায় যদি ইন্তেকাল হয়ে যায় বিছানা শুয়েও তার ইন্তেকাল হয়ে যায় তাহলে আল্লাহ তালা তাকে শাহাদাতে মর্যাদা দান করবেন এ ব্যাপারে হাদিস এসেছে যে ব্যক্তি আল্লাহ তালার কাছে শাহাদাতে তামান্না করেছে একদম খালেসভাবে সত্যবাদিতার সাথে আল্লাহ তালা তাকে শহীদদের মর্যাদা ধরিয়ে দেবেন সেই মর্যাদায় পৌঁছিয়ে দেবেন এমনকি সে যদি বিছানা শুয়েছে তার ইন্তকাল হয়ে যায় হাজেসি শহীদ মুসলিমে বর্ণিত হয়েছে এরপরে হচ্ছে ১৯ নম্বর আলমাউত রে তান্লা আল্লাহ রাস্তায় ডিউটি করা অবস্থায় মুসলিম রাষ্ট্রকে হেফাজত করার জন্য বর্ডারের মধ্যে দুশ্মনের আক্রমণ থেকে মোকাবিলা করার জন্য বা দুশ্মনকে বাধা দেওয়ার জন্য ডিউটি করেছে গার্ডের দায়িত্ব পালন করেছে বর্ডার ফোর্স হিসাবে ডিউটি পালন করেছে ওই অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে তার জন্য আল্লাহ তালার কাছে অনেক বড় ফজিলত রয়েছে হেব্যাফের হাদিদ প্রত্যেকটি মাইয়ের তার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমল কেটে যায় শেষ হয়ে যায় তবে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় পাহারাদ ডিউটি কাজ করেছে আল্লাহর ডিউটি করেছে পাহারা দিয়েছে জেগে জেগে সেই ব্যক্তির পাহারা দেওয়া অবস্থা যখন ইন্তেকাল হয় ইন্তেকালের সঙ্গে সঙ্গে তার পাহারা দেওয়া ডিউটির কাজ শেষ হয় না কেমত পর্যন্ত সে পাহারা দিচ্ছে এই ডিউটির সব লেখা হয় আর তাকে কবরের ফিতনা থেকে আল্লাহ তাল্লাহ মাফ করে দিন কবরের ফিতনা তিনটা প্রশ্ন একটা চাপ আর একটা তিনটা প্রশ্ন এইগুলো থেকে আল্লাহতালা তাকে হেফাজত করবেন আর একটি ভালো মৃত্যুর লক্ষণ হতে পারে আলমৌত আকবা আমলিন কোনো নেক আমল করার সঙ্গে সঙ্গে মৃত্যু হয় মৃত্যুর আগে খুব সুন্দর নেক আমল করে ফেলেছে তারপরে মৃত্যু হয়েছে এটা একটা ভালো লক্ষণ আনাসন এ বিষয়ে বলেন কওয়াল রসুল্লাহি সাল আলী ওদা আলাদু আবদিন খাইন ইস্তা আল্লাহ তালা যখন কোন বান্দাকে ভালো কিছু চান তখন তাকে ব্যবহার করেন আমিলুহু যে আল্লাহ তালা কিভাবে ব্যবহার করেন তাকে আল্লাহ তাকে শেষে আল্লাহ তালা তাকে দুনিয়া থেকে নিয়ে যান আর গোনা কাজ করার সুযোগ হয়নি এরকম অনেকে হজ করে এসে চলে যাচ্ছেন বা হজের অবস্থায় চলে যাচ্ছেন যে কোনো ভালো কাজের অবস্থা নামাজের অবস্থায় যাচ্ছেন নামাজ পড়েই যাচ্ছেন দুনিয়া থেকে চলে গেলেন এরকম ভালো অবস্থায় যদি চলে যান তাহলে এটা তার জন্য একই ভালো মৃত্যু আলমাউত বরণ করার নসিব হয়ত ছিল মুসাদ আহমদে এখন যেটা পড়ছি ও মুসাদ আহমদে এসেছে যে তোমরা যদি পারো কেউ যে তার মৃত্যুটা মোদিনায় হোক তাহলে সেটাই প্ল্যান করো কারণ আশ্রাউ লেমানিয়া মুতবিহা যে ব্যক্তি মোদিনায় মৃত্যুবরণ করবে আমি তার জন্য স্পেশাল সুপারিশ করব এখন চাইলেই আবার কোরআন হাদিসে আছে কেউ জানে না কোথায় মৃত্যুবরণ করবে চাইলেই মোদিনায় মৃত্যুবরণ নাও হতে পারে কিন্তু মানুষ স্বাভাবিকভাবে প্ল্যান করতে পারে যে আমি থাকি শেষ বয়স কাটেই দেই আল্লাহ তালা কি সময়টা রাখলে হয়ে গেলো অনেক সময় দেখা তাও হয় না ওখানেই ছিল অনেক দিন পরে জরুরি কাজ দেখা দিছে চলে গেছে মক্কায় ওখানে ইন্তেকাল হয়ে গেছে অথবা চলে গেছে নিজের দেশে যে একদিনের জন্য ভিজিট করে আসে ওখানে ইন্তেকাল হয়ে যেতে পারে তা আমরা চাইতে পারি কিন্তু হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই সেটা আল্লাহতালার হাতে কিন্তু চাওয়ার মধ্যে কোনো আপত্তি নেই যেভাবে শহীদ সবাই হতে পারে না কিন্তু শহীদ হওয়ার তামান্না সবাই করতে পারে তো এইরকম তামান্না করা যায় এইভাবেই যে আমরা মৃত্যুর সুন্দর সুন্দর কতগুলো লক্ষণ শুনলাম এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে আসে আমরা আশা করতে পারি যে আল্লাহ তালা তার ভালো মৃত্যু দান করেছেন যেগুলো অ্যাক্সিডেন্টালি ঘটে অসুখ বিসুখ ডুবে যাওয়া সেগুলোর জন্য তো প্ল্যান করা দরকার নাই কিন্তু যেগুলো অ্যাক্সিডেন্ট ছাড়া ভালো নেকাদের ভিত্তিতে ঘটে এই রকম মৃত্যুর জন্য আমরা আল্লাহতালার কাছে দোয়া করতে পারি শাহাদাতের জন্য মদিনা মোনাওয়ারা ইন্তিকালের জন্য। ইস্টাকতের সাথে তাকুয়ার সাথে নেকাজ করা অবস্থায় আল্লাহ আমার মৃত্যুদান করো কেউ কেউ গুনা অবস্থায় মৃত্যু হয়ে যায় গুনা কাজে পরে মৃত্যু হয়ে গেল কারো হজের মধ্যে মৃত্যু হয়ে যায় খুব ভালো মৃত্যু কার মৃত্যু হয়ে যায় সিনেমা হলে সিনেমা দেখা অবস্থায় গান বাজনা দেখা অবস্থায় হার্ট অ্যাটাক করেছে কারো মৃত্যু হয়ে গেল ফুটবল খেলতে গেলে ওখানে মাঠের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা তো আল্লাহ তার কাছে এই তামান্না দেওয়া যে আল্লাহ যে তরিকায় যে পরিবেশে সমাপ্তি হচ্ছে তার আগে আমরা দেখি সবাই চলে যাওয়ার আগে প্রশ্ন কার আছে প্রশ্নটা হচ্ছে আমরা শুনে এসেছি আল্লাহিসালাম উনি আর কি রুটা বের করেন তো ফেরেস্তারা মানে বুঝাচ্ছে না অনেকগুলি কাজ করে দ্বিতীয়টা হচ্ছে যে শুধু কি শুধু মানুষেরই রু বের করে থাকে না প্রতিটি জীবজন্তুর বের করে থাকে মৃত্যু ফেরেস্তা যে মানুষের রুখকে টানাটানি করে নিয়ে আসেন ফেরেস্তাগণ মৃত্যুর ফেরেস্তা কয়জন এক নম্বরে আজরা নামটা কিন্তু কোরআন এবং হাজিফা আসেনি আমাদের দেশে যেভাবে জিব্রাইল মিকাইল ইসরাফির মতো আজরাল জোগাড় করেছে বা আমাদের দেশে অনেক দেশেই এভাবে মনে করা হয় কিন্তু কোরআন এবং হাজিফে মৃত্যু ফেরিস্তার পরিচয় এসেছে মালাকুল মাউথ মৃত্যুদানকারী ফেরেস্তা এবং তারা এক দল আসেন একা নয় এখানে যিনি প্রধান তিনি লিডার হিসাবে থাকেন আজরাাইল বলতে যে মেইন লোককে আমাদের মেইন ফেরিস্তাকে আমাদের লোকেরা বুঝায় তিনি আসলে লিডার তিনি কমান্ডার কমান্ডার জেনারেল বাকি সব ওনার সোর্স ওনার ফোর্স, ওনার সৈন্যবাহিনী অনেক আসে এবং এসেছে মহাদ রাজি আল্লাহ বিস্তারিত লম্বা হাদিস বলেছে যখন নেব করা হয় তখন এক দল ভালো চেহারাধারী খুব সুন্দর উজ্জ্বল চেহারার খুব ফ্রেন্ডলি ফেইস নিয়ে গায়ে সুগন্ধ ছড়িয়ে পড়ে তারা এসে ওনাকে সালাম দেন কাছে শিয়রের কাছে বসেন ওনার সঙ্গে খুব আসতে করে নরম করে অ্যাড্রেস করেন কথা বলেন যে কথাগুলো একটু আগে আমরা শুনেছি আর যারা গুণাগার অথবা কাফের বেদিনের রুখ কব্জা করতে আসেন তারা একদল আসেন এবং তাদের গায়ের মধ্যে এমন কাপড় থাকে তাদের চেহারা এত ভয়ঙ্কর শরীরটা এত দুর্গন্ধ ওগুলো দেখলেই মানুষের রুখ উল্টে যায় এভাবে করে হাজি এসেছে যে তারা অনেক একা দল আসেন রুহ কব্জ করার জন্য একা একজন আসেন না এটা ঠিক আর তাকে প্রধান হিসাবে মনে করা হয় তিনি হচ্ছেন তাদের মেইন লিডার তিনি হচ্ছেন তাদের কমান্ডার এখন দ্বিতীয় প্রশ্ন যেটা আসছে রুহের কবজ প্রত্যেকের রুহ কব্জ হয় যাদের তাদের রুহ আছে আর যাদের রুহ নাই তাদেরটা কব্জ হওয়ার প্রশ্ন আসে না তবে মানুষ যিনি ইনসানের রুহের কবজ আর প্রাণী রুহের কাজ কিন্তু একরকম না প্রাণীদের মধ্যে নেক্কার প্রাণীদের মধ্যে গুণাগার এরকম তার খুঁজে পাওয়া যায় না কিন্তু মানুষের ট্রিটমেন্টটা টোটালি ডিফারেন্ট তাদের প্রক্রিয়াটা একদম ডিফারেন্ট যদি আমরা জানি যে প্রাণীদের মধ্যেও কিছু ক্রাইম হবে হাসার দিন সেটারও বিচার হবে শিংওয়ালা ছাগলটা যে ছাগলের শিং নাই তাকে মাঝে মধ্যে গুঁতা দিয়েছে মারামার ওই লাগলে সে গুতা দিতে পেরেছে যার শিং নাই সে ব্যাচারা গোঁতা দিতে পারেনি আঘাত করতে পারিনি কেমতে দিন আল্লাহ তালা তাদেরও বিচার করবেন তবে তাদের এই অপরাধটা অতি নগণ্য মানুষের তুলনায় সেই জন্য তাদের মৃত্যু থেকে শুরু করে সব কিছুই মানুষের মতো এত মারাত্মক হবে না একটু হালকা যে সমস্ত কাহিনীগুলো এসেছে আমরা আজকে শুনলাম এগুলো মানুষের জন্য প্রযোজ্য জিন এবং ইনসান এই দুই জাতির জন্য প্রযোজ্য আর কারোর জন্য এইরকমভাবে প্রযোজ্য নয় অল্লা আলম এর মাধ্যমে আজকে আমাদের এই সেশনের সমাপ্তি হয়ে গেল পরবর্তী সেশনে আমরা অন্য বিষয়ে আলোচনা করব সেগুলোর আহ্বান রেখে এখানে শেষ করছি আবিল্লাহ তফিক আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ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 তিনি ছাড়া জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার প্রা সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বাংলায়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 मानव मुक्ति प्रेरण कर सर्वदा इसम प्रकृत अर्थे शांति कायम कर समाज गठन निर्देशना शांति जन्लामे अवदान समाज शांति प्रतिष्ठाएस आज रत साढ़े आठ टाइपन सम्प्रचार सकाल सारे बांगल